আনাস রদুল্লাহ তাল্লাহুতে বর্ণিত তিনি বলেন একজন দর্জি কিছু খাবার প্রস্তুত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করল আনাসদুল্লাহ তাল্হ্ন বলেন আমি সে দাওয়াতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে গেলাম লোকটি রসুল্ল সাল্লাহ সাল্লাম এর সামনে জবের রুটি এবং শুরু আয় ডুবানো কদু ও শুকনো গোস্ত পেশ করল আনাস রদুল্লাহ তাল্লান্ন বলেন আমি দেখলাম রসুল্লাহ সাল্লাহু সাল্লাম পেয়ালার চারোদিক থেকে কদু খুঁজে খাচ্ছেন সেদিন থেকে আমি কদু ভালোবাসতে লাগলাম সুমামা রহমতুল্লা আলহী আনাস রদুল্লাহ তালাহন থেকে বর্ণনা করেন আমি কদুর টুকরাগুলো তার সামনে একত্রিত করতে লাগলাম